বাংলা মানবতা সমাধান যে প্রান্তে বসে পিস টি বাংলার এই আয়োজন দেখছে আপনাদের প্রত্যেকের অনেক অনেক পৃথিবী আর মুবারকবাদ বন্ধুগণ রমজানের এই বরকতময় মুহূর্ত আমাদের সকলের জন্যে রাহমত মাফেরা তার নাজাতের নিশ্চিত ঠিকানায় ধন্য হোক রব্বুল আলমিন সিয়াম সাধনার মাধ্যমে আমাদের সকলকে তার একান্ত আপন হওয়ার তৌফিক দিয়ে ধন্য করুন আমিনা নিজ অনুগ্রহে আমাদের জন্যে পুরনো একটি মাস সিয়াম সাধনার আদেশ করেছেন রব্বুল আলমিন আমাদেরকে ভালো কাজের প্রতিযোগিতায় অগ্রগ্রামী হতে আদেশ করেছেন আর ভালো কাজের প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার জন্যে তার রমজানের কারণে তা কর আন করিম নাজিল হওয়ার কারণে তার রহমত মাঘফেরাত নাজাহাতের কারণে তা লাইলাতুল কাদারের কারণে সুতরাং বন্ধু রমজানুল মোবারকে আমাদের প্রত্যেককে ভালো কাজের প্রতিযোগিতায় অগ্রগামী হওয়ার জন্যে ফরোজ ইবাদত ঠিক ঠিক মতো করার চেষ্টা করা উচিত ফরোজ ইবাদতের পাশাপাশি আরও কিছু ইবাদত করার চেষ্টা করা উচিত জাতি করে আমাদের জীবন হয় সমৃদ্ধ সমাজ হয় ভালো পৃথিবীটা হয় হাসানায় পরিপূর্ণ আর পরকালটাও রব্বুল আলমিন হাসানা দিয়ে ভরে দেন কারণ তিনি তো নিজে সৌরথু আল বাকার দুশো এক নম্বর আয়াতে দোয়া শিখিয়ে দিয়ে বলেছেন আমাদেরকে দোয়া করতে হবে রব্বানা আুনিয়া হাসানা দুনিয়াটা ভুললে চলবে না দুনিয়ায় হাসানা চাইতে হবে পরকালেও হাসানা চাইতে হবে দুনিয়ার হাসানা পরকালের হাসানা এবং পরকালের জাহান্ন জান্নাতি জীবনে ধন্য হতে হবে আর এই জন্যে আলমিন বলেছেন প্রতিযোগিতা করবুল আলমিন এই প্রতিযোগিতায় অগ্রগমী হওয়ার জন্যে প্রতিযোগিতায় আগায় যাওয়ার জন্যে দিলেন রমজানুল মুবারক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তালী হুসাল্লাম রমজানুল মুবারকের নিজে प्रतिजोगितूलकबाद करतें विशेषकर रमजान मुबारक शेष दस दिन सारा रात जाग्रत रखत मुहम्मद रसूल सल्लाम तरवार सकल सदस्य के जगिए रखतमूलक इबादत करते निजे करतें, करतें उद्भुत करते हम ये रमजान मुबारक मलफेरत नजात मासे परस्पर भलो क्या प्रतिजोगता करी बंधु ফরজ ইবাদত এর পাশাপাশি না নফল ইবাদত করতে হবে এই মাসে এটি বিষয়ে খুব বেদনার সাথে বলতে হয় রমজানুল মুবারক আসার কারণে ফরোজ ইবাদত ফর সালাত করার চেষ্টা করি রমজান চলে গেল আবার ছেড়ে দেয় বন্ধু এমন মৌসুমী ইবাদত না রমজানুল মুবারক আসলে তার মর্যাদা প্রাপ্তি সফলতা তাদের জন্য নিশ্চিত যারা অন্য সময়ে ধারাবাহিকভাবে ফরজ ইবাদতগুলো করে আর হা রমজান অনুবাহ কেউ ফরজ যথাযথভাবে করার চেষ্টা করে তখন তাদের জন্য অনেক প্রাপ্তি আর সফলতা একসাথে ভিড় করে বোনাস সুযোগের মতো কিন্তু সারা বছর খবর নেই মৌসুম আসলো কেবল না বন্ধু এবং মৌসুমে বাদত করার চেতনা যাদের আল্লাহ হেদায়তনীত করুন কারণ রব্বুল আলম নিজে কর আনল কেরিমে দোয়া শিখিয়ে দিয়ে বলেছেন দোয়া করতে হবে রব্বানা যারা ফরোজ ইবাদতে ব্রতি হন হেদায়াত তাদের জীবনে কাজ করে রব্বুল আলমিনের অনুগ্রহ তাদের জীবনে কাজ করে কিন্তু রমজান চলে গেল আবার পূর্ব তিমিরেই ফিরে গেলাম তাহলে বুঝতে হবে না ওই দোয়ার রব্বুল আলমীন যে শিখিয়েছেন তা যথাযথ করা হচ্ছে বন্ধু আমরা সবাই মিলে রব্বুল আলমীন চাইব হেদায়তের রাস্তা একবার উঠার পোর্ট যা কখনো আমাদেরকে ফরোজ ইবাদত যথাযথ করব। পাশাপাশি নফল ইবাদত আমাদের রমজান অবারকেনা ফলে বাদতগুলোর মধ্যে যেই বাদতগুলো খুব সর্বাগ্রে স্পষ্ট এবং প্রকাশ্যে সামনে আসে তা যেমন তারা বিহের সালাত তা যেমন সাহারি তা একজন মানুষের কর আনাল শিক্ষা আটতে লাওয়াত ঠিক এমনি ভালো কথা ভালো কাজ কোরআনের শিক্ষা কর আনাল নিজে শিখতে যাওয়া নিজে যদ্দুর কর আনল করিম শিখেছি তা অন্যকে শিখা অথবা নিজের যদি সুযোগ না থাকে কোরআন অন্যকে শেখানোর তাহলে ব্যবস্থা করে দে। কারণ যুগেরই বাস্তবতায় সময়ের গর্বে আমরা সবাই ক্ষতিগ্রস্ত নিজের ছোট্ট একটি সৌরার মাধ্যমে সাবধান করেছেন সতর্ক করেছেন তাহলে সৌরা তো আস বলে নিঃস্বাদ করছে আস শপথ সময়ের আর যুগের मानुष मात्री क्षतिग्रस्त तब चार गुण जैसे ता छादी मनु जरा विलु असाल हाक गाए खेटे भलो कसा सौबिल हाक एक जोन जोन के सत्यर बेपारे न्याय व्यापारे अधिकार व्यापारे ओसियत करदेश दिएवा एक जन आक जन के अपराधिक बेचे थकते उद्बुद्ध करधारणर সিহত করেছে অন্তিম উপদেশ দিয়েছে সুতরাং রমজানের চেতনাকে জাগ্রত করে তুলে ভালো কাজের অনেকগুলো সুযোগ তৈরি করে দেয় আর হা হাক বা অধিকার বা সত্য নিজে জানানি অন্যকে জানাতে হবে ঠিক এমনি অন্যকে অপরাধ থেকে বেঁচে থাকার জন্য আর অসিহত আর অন্তিম উপদেশ দিয়ে রমজানুল মুবারকে এই সুন্দর পরিবেশ তৈরি হয় সর্বত্রই আল্লাহর আনুগত্যের এক মনোরম পরিবেশ আমাদেরকে ডাক হাত ছানি দিয়ে ডাকে কিন্তু রমজানুল মোবারকে বেশি বেশি করে নফল ইবাদতের এই সুযোগ আমরা কয়জনে গ্রহণ করি যেমন রমজান আদুল মোবারকে চর্চা করতে হবে নিজের মধ্যে বেশি বেশি ভালো কাজ করা আমাদের সকলকে ভাস বেশি ভালো কাজ করার তৌফিক দিন আমরা সবাই বলি আমিন বন্ধু রমজান মোবারক নফল ইবাদতের মধ্যে বেশি বেশি ভালো কাজ এর প্রতিযোগিতায় আমাদেরকে অগ্রগণ্য হতে উদ্ভুদ্ধ করে তবে এর মধ্যে অন্যতম একটি ভালো কাজ হল দান আর সদগা দান করা যদিও আবাস ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে বাধ্যতামূলক দান করার ব্যবস্থা রেখেছেন তার নাম জাকাত ধনী মানুষ শরীয়তের অনুকুলে রব্বুল আলমীর এবং তার হাবিব কর্তৃক ঘোষিত ব্যবস্থাপনায় যার উপর তাকে বছর একবার প্রতি ১২টি চন্দ্র মাস হওয়ার পরে আটটি নির্ধারিত খাতে সম্পদের একটি নির্ধারিত অংশ দিয়ে দিতে হয় রব্বুল আলমীর আদেশ কিন্তু এর বাইরেও ইমান আনয়নের বাস্তবতায় পর হেজগার তথা তাকোয়া অর্জনের নিশান হিসেবে দলিল হিসেবে রব্বুল আলমিন যা দিয়েছে মাথার ঘাম পায় পেলে কষ্টার্জিত সম্পদ থেকে আল্লাহ রাস্তায় দান করতে রব্বুল আলমিন এই স্বাভাবিক দান আর সদ্গা করার চেতনা আমাদের মধ্যে তৈরি করে দিন আমি কিন্তু এই দান কর আন আল কেরিমের ভাষায় কর আন আল কেরিম সবচাইতে শ্রেষ্ঠতম ভালো কাজ ইমান আনয়ের পরে একজন মানুষ শহীদ হতে পারে সাক্ষী হিসেবে সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করে দিতে পারে সে মরেও নতুন জীবন লাভ করে রবুল আলমী বলেছেন ওয়ালা তাকুলু লিমাই আল্লাহ রাস্তায় যে জীবনটা দিয়ে দিয়েছে তাকে মৃত বলো না বরং সে জীবিত রব্বুল আলমী তাকে রিজিক দেন কিন্তু এরপরে একজন মানুষ এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ যে ভালো কাজ কর আন আলী ভাষায় তার অন্যতম একটি হলো দান করা দান যদিও আমরা অনেকেই হয়তোবা কৃপনতায় অথবা কৃচ্ছতায় দান করার অভ্যাস হারিয়ে ফেলেছি হাতটাকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না তবে হা ওলা তবসুদ্ধা কুল্লাল আবার একেবারে প্রসারিত করে দিও না তবে দান রমজানুল মুবারক ভালো কাজের প্রতিযোগিতায় অগ্রগণ্য করার যে ব্যবস্থা আমাদের জন্য করে দেয় এর তবে একটি হলো দান আল কেরিমে দান করা কি ইমানের পরিচয়ক হিসেবে বারবার ঘোষণা করেছেন সৌরাতুল বাকার সূচনাতে এরব্বুল আলমিন পরহেজগার বা মুক্তিন খোদাবিরুদের পরিচয় দিতে গিয়ে বলেছেন যারা অদৃশ্য ইমা আনানে সালাদ করে আর জন্য দান কর বন্ধুগণ আমরা এই বিষয়টি নিয়ে আরো কথা বলবো। তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন الصيام واطلا الصيام السلام عليكم আমি মোহাম্মদ বদ্রদুয়ান আদমি আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে আপনাদেরকে জানাই রমজানুল مبارকের আন্তরিক مبارকবাদ এই রমজানে ওয়েলকাম ও রমজান রমজান হলো রহমতের মাস সাহরি ইফতার তারাবী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 প্রতিদিন সত্যিকার যদি আল্লা ভালোবাসতে ভালবাসাই তাহলে উনি যে দিন নিয়ে আসছেন সে দিনটা আমাদের তোমরা मजबूत পরবর্তী অনুষ্ঠান আসসালাম আলাইকুম ওরা ওবার ছোট্ট বিরতিপুর আমরা আবারও ফিরে এলাম বিরতির আগে আমরা আলোচনা করছিলাম রমজান আদুল মুবারক আমাদেরকে ভালো কাজের প্রতিযোগী হতে উদ্বুদ্ধ করে আর ভালো কাজগুলোর মধ্যে অন্যতম শ্রেষ্ঠ একটি ভালো কাজ হলো দান আর সদকা রমজান মুবারক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 রব্বুল আলমীর এবং তার হাবিব কর্তৃক ঘোষিত ব্যবস্থাপনায় যার উপর জাকাতফর তাকে বছর একবার প্রতি ১২টি চন্দ্র মাস অতিক্রান্ত হওয়ার পরে আটটি নির্ধারিত খাতে সম্পদের একটি নির্ধারিত অংশ দিয়ে দিতে হয় রব্বুল আলমীর আদেশ কিন্তু এর বাহিরেও ইমান আনয়নের বাস্তবতায় পরহেজগার তথা তাকোয়া অর্জনের নিশান হিসেবে দলিল হিসেবে রব্বুল আলমিন যা দিয়েছে মাথার ঘাম পায়ে ফেলে কষ্টার্জিত সম্পদ থেকে আল্লা রাস্তায় দান করতে রব্বুল আলমিন এই স্বাভাবিক দান আর সদ্কা করার চেতনা আমাদের মধ্যে তৈরি করে দিন আমি কিন্তু এই দান করআন আল কেরিমের ভাষায় করআন আল ক্যারিম সবচাইতে শ্রেষ্ঠতম ভালো কাজ ইমান আনয়ের পরে একজন মানুষ শহীদ হতে পারে সাক্ষী হিসেবে সত্যের সাক্ষী হিসেবে নিজেকে পেশ করে দিতে পারে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 কৃপণতায় অথবা কৃচ্ছতায় দান করার অভ্যাস হারিয়ে ফেলেছে রব্বুল আলমিন হাতটাকে ঘাড়ের সাথে বেঁধে রেখো না তবে হা ওলা তবু কুল্লাল আবার একেবারে প্রসারিত করে দিও না তবে দান করতে রমজান ভালো কাজের প্রতিযোগিতায় অগ্রগণ্য করার যে ব্যবস্থা আমাদের জন্য করে দেয় এর তবে একটি হলো দান আদ্লাহ আলাহ আলা করিমে দান করা কি ইমানের পরিচয়ক হিসেবে বারবার ঘোষণা করেছে। আদল্লা সফা আলাহ আলা পরহেজগারদের বুতাকীনদের পরিচায়ক হিসেবে তাদের গুণ বলেছেন তারা যা রিজিক প্রাপ্ত হয়েছে তা থেকে আল্লাহ রাস্তায় দান করে শুধু তাই না অবুলা আলমী করআন আল করিমের প্রতি আয়াতাল কারিমাতে প্রতি পাড়ায় আর পাড়ায় দান করতে আদেশ করেছেন এই দান যেমন পরিবার পরিজনের জন্যে নিজের মা বাবার জন্যে নিকটতম আত্মীয় স্বজনের জন্যে প্রতিবেশীদের জন্যে ঠিক এমনি অসহায় মিসকিন আর দরিদ্রদের জন্যেফান কর আনাল করিমে এই দানকে উদাহরণ দিতে গিয়ে শস্যের অঙ্কুরুদ্গমের সাথে তুলনা দিয়েছেন নিজে নিজেই সৌরাতুলের সাথ করেছেন যারা আল্লাহ আলার ভালোবাসায় নিজের মাতার ঘাম পায়ে ফেলা কষ্টার্জিত সম্পদ ব্যয় করে তাদের মিশাল হল একটি শস্য দানার মতো দানা বপন করে জমিনে প্রতি ডালা একটা করে শীষ হয় আর প্রত্যেকটি শীষে এক শতটা করে দানা হয় অর্থাৎ এক তারপরে হলো সাত তারপরে প্রতি সাত একশো অর্থাৎ সাত গুণ একশো সাতশো রব্বুল আলমিন বলেছেন কারণ রব্বুল আলমিনের ভান্ডার দিলে ফুরায় না অশেষ এবং অসীম স্বাভাবিকভাবে যে কোনো ভালো কাজ একটি করলে তা দশগুণ অপরাধ একটি করলে একটি রবুল আলমিন বলেছেন দান যদি কেউ করে এক যদি দেয় তা ন্যূনতম স্বাচ্ছদ তবে বন্ধু রমজান মুবারক রোজার মাসে এই দান আমাদের জন্যে ভালো কাজের প্রতিযোগিতায় অগ্রগামী হওয়ার সুযোগ করে হালাল টাকা দান করতেন সুতরাং রমজান মোবারক দান অনেকেই করব কিন্তু অবশ্যই হালাল বই তো সঠিক এবং কষ্টার্জিত ভালো সম্ভব রমজানুল মুবারকে আব্লা সহ আলা বাধ্যতামূলক একটি দানের ব্যবস্থা করেছেন তার নাম সাদাকাতুল ফিতের বাধ্যতামূলক দান আমরা কি অনুধাবন করি রমজানে এমন বাধ্যতামূলক একটি খরচ তো রয়েছেই অসহায়দের জন্যে আর হা স্বাভাবিকভাবে প্রতিযোগিতায় অগ্রগণ্য হওয়ার জন্যে আমাদেরকে দান করতে হবে এটা একটি শ্রেষ্ঠতম ভালো কাজ শুধু তাই না অনেকেই হয়তো বলব দান করতে গিয়ে অনেক টাকা অডেল টাকা আমার নাই বন্ধু না অনেক বেশি দরকার নেই তাহলে আবু বকর সিদ্দিক আর মরিব্দুল খাত্তা আপরি আল্লাহর মতো প্রতিযোগিতায় যদি নিমজ্জিত হয়ে আমরা দেখতে পাই মরিব্দুল খত্তা আপরাদি আল্লাহ রসুল আহ্বানে তার টোটাল সম্পত্তির অর্ধেকটা নিয়ে এলেন তারপরে আবু বকর সিদ্দিক্লাহ আনহু আনলেন অল্পই বটে কিন্তু রসুল সাল্ল্লা আসলাম যখন প্রশ্ন করেন তিনি তবে ইয়া রসুল আল্লাহি সাল্লাহ আলী হুসাল্লাম আমি আমার গৃহে আল্লাহ এবং তার রসুলকে কেবল রেখে এসেছি ওমরুল খতাব রদিন বললেন আফসুস আমাদের নেতা আবু কুহাফার পুত্র আবু বাকের সিদ্দিক রাদি আল্লাহ কোনোদিন আপনার চেয়ে প্রতিযোগিতায় অগ্রগণ্য হতে পারলাম না তাই বেশি হ্যাঁ বেশি দেয়াটা মর্যাদার তবে অনেক বেশি পারলাম না বলে দেবই না না প্রতিযোগিতায় অগ্রগণ্য হতে হবে অল্প হোক বেশি হোক দিতে চেষ্টা করে দান করতে হয়তো অনেকেই বলব যে আমার দান করার সামর্থ্যই নাই কিন্তু বন্ধু অর্থ হয়তো দিতে পারবেন না সম্পদ দিতে পারবেন না অভাব বিতরিত করতে পারবেন একটু ভালো কথা তো বলতে পারেন ভালো কাজের উদ্বুদ্ধ করতে পারেন হক এবং হালাল কাজে একজন মানুষকে সমর্থন করতে পারেন আমরু বিল বা আরুফ না হিয়া নিজের ক্ষমতা অনুযায়ী নিজের সামর্থ্য অনুযায়ী নিজের অবস্থানগত বাস্তবতার ভিত্তিতে ন্যাক কাজের আদেশ সৎ কাজের আদেশ ভালো কাজের আদেশ মন্দ অন্যায় অকল্যাণ কাছ থেকে নিষেধ করতে হয় আজকে গিয়ে আমরা তা করি এই এইটা আমাদের মধ্যে শপথ নিতে হবে যে আমরা ভালো কাজ করব, ভালো কাজে উৎসাহিত করব। ভালো কাজ আদেশ করব। মন্দ থেকে নিষেধ করব। মন্দতে বাধা দেব বন্ধু যদি তা না করি তাহলে শুনুন একটি ছোট্ট গল্পের মাধ্যমে মোহাম্মদুর রসুল্লাহ সাল্ল তালীসাল্লাম ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধ দেওয়ার ব্যাপার বুঝিয়েছেন এইভাবে বোখারি বসিম বর্ণনা করেছেন রসুল সাল্লেন স্বাদ করছেন ভালো কাজের আদেশ দেওয়া মন্দ কাজের নিষেধ করা আর না করা তার উদাহরণ হল একটি ছোট্ট নৌকার মতো একটি নৌজানের মতো যে নৌজানটা দ্বিতল বিশিষ্ট এই দ্বিতল বিশিষ্ট নৌযানের তলায় অর্থাৎ উপরতলায় রয়েছেন সমাজের গণ্যমান্য আশ্রফরা মর্যাদাবানেরা আর নিস্তলায় রয়েছে অপেক্ষাকৃত মর্যাদাহীন স্বাভাবিক মানুষের কিন্তু নিস্তলায় যারা রয়েছে তাদের পিপাসার পানি উপরতলা থেকে ওঠাতে হয় তাই বারবার নিস্তলার লোকজন উপরতলা থেকে পানি আনতে ডিস্টার্ব করে সাহেবরা মর্যাদাবান লোকেরা বারবার বলে এত ডিস্টার্ব করো কেন তো নিস্তলার স্বাভাবিক মানুষেরা বললো ঠিক আছে তোমরা সাহেব তোমাদের ডিস্টার্ব করবো না তো পানি আমাদের একেবারেই কাছে অল্প কয়েক গজ বা ফিট দূরে সুতরাং তোমাদের এখানে আসবো না কোরাল নিয়ে কাটতে শুরু করল এখন নিস্তলার লোকজন পানি তাদের খুব কাছে তাই কোরাল দিয়ে কাটতে শুরু করলো আর বর উপরতলার সাহেবরা যদি ঘুমিয়ে থাকে আরামসে যে না ওরা আমাদের ডিস্টার্ব করবে না পানি ওরা উঠাক তাহলে কি ওই সিদ্র হওয়া নৌকায় নিচের আতরাফরা অপেক্ষাকৃত দুর্বল অসহায় অথবা অসম্মানিত লোকেরা আর উপরতলার সম্মানিতরা উপরতলারা কি বেঁচে যাবে নিচতলারা কি মরে যাবে স্বাভাবিক বিবেক বলে না বরং নিচতলার ওই সাধারণ মানুষেরা কোরাল দিয়ে যখন নৌকা সিদ্র করতে শুরু করল তখন যদি উপরতলার লোকজন এসে তাদেরকে হাত পা ধরে বোঝানোর চেষ্টা না করে তাহলে সবাইকে পানিতে শরিল সমাধিস্থ হতে হবে ডুবে মরতে ঠিক এই উদাহরণ হলো ভালো কাজের আদেশ মন্দ কাজের নিষেধের দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহী হোসেন মধ্য তাহলে আবার দেখুন আপনার পরিবারে আপনার সমাজে আপনার আত্মীয় স্বজনের মধ্যে আপনার অফিস আর আদালতে আপনি কি ভালো কাজের আদেশ করেন মন্দকাজের নিষেধ করে। যদি তা না করেন কোথায় আপনার ছেলে কোথায় আপনার মেয়ে কোথায় কে अपनार्फ को खबर नहीं बुझते नौका सिद्र कर फूबे मरते सबा के मरते क्या रमजानल मुबारक आदमी की नौका सिद्र ना कर सबाई भवतरी अतिक्रम कर जान ठिकान पहुँचे शेखा तल क्या आदेश बंदक निषेध हमें जीवन अंश हिसाब से ग्रहण करते रमजान अल मुबारक আমাদের প্রত্যেককে রোজা এবং সিয়াম সাধনায় তা গ্রহণ করার তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ। করুন তাহলে আসুন না কাজের নিষেধ করব। আমরা সবাই মিলি নিজেদের দুনিয়াকে সমৃদ্ধ করবো পরকালটাও সমৃদ্ধ করব রব আমিন আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিন আসসালামুকুম বারহমাত বারকাত ويا راحيرا الهم في اوداجيا متنقلن من مفصل في مفصلي امن علي يا بتومه تمحو بها ما كان مني في الزمان الاول من নিহা